যেন এসব ব্যাপারে তারা কিছুই শুনেনি, কখনো এসব বিষয়ে কোন আলোচনায় তাদের কানে যায়নি ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ আইপিএল বিপিএল অলিম্পিক এ ধরনের অর্থহীন খেলতামাশা গান বাজনা নাটক সিনেমা সৌন্দর্য প্রদর্শনের অশ্লীল প্রতিযোগিতা এসব জঘন্য পাপাচারের আয়োজনের একটাই উদ্দেশ্য যেন উম্মার যুব সমাজ কোরআন সুন্নার প্রকৃত শিক্ষা থেকে গাফেল হয়ে থাকে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 তারা সেখান থেকে মানুষদেরকে তাড়িয়ে দিত হৈচৈ দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত যা পবিত্র কোরআনে এভাবেই বর্ণিত হয়েছে আল্লাহ বলছেন হট্টগোল সৃষ্টি হতে পারো তারা অতীতকালের ঘটনা বলি মধ্যে ধূম্র তৈরি করে জনমনে ধাধা সৃষ্টি করত এমনকি সত্যের দাওয়াত বহির বিশ্ব থেকে কল্পকাহিনী আমদানি করে মানুষদেরকে সেদিকে আকৃষ্ট করার অপপ্রয়াস চালাত ওই সময় নাজার বিন হারিস নামক এক কুখ্যাত লোক ছিল সে সব সময় রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামের দাওয়াত রোধ করার অপচেষ্টায় লিপ্ত থাকত একবার সে হিরাহ গিয়ে ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কেচ্ছা কাহিনী শিখে আসল রাসুল্লা সাল্লা আলীম যখন কোথাও গিয়ে মানুষদেরকে আল্লাহ আজাব সম্পর্কে সতর্ক করতেন এবং কোরআনে বর্ণিত পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কথা শোনাতেন তখন এই নরাধম নজর বিন সেখানে গিয়ে তার ঐসব উদ্ভোট কাহিনী শোনাত আর বলতো বলো দেখি কোন দিক দিয়ে মোহাম্মদের কথা আমার কথা থেকে উত্তম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 একের পর এক কাজে কিভাবে জড়িয়ে পড়ছ হে যুবক তোমার জীবনের অতিবাহিত একটি দিনের দিকে তাকিয়ে বল গতকাল তুমি কতটা সময় কোরআন তেল করেছ আল্লাহর বিধিবিধান জানার জন্য কতটুকু সময় কোরআনকে বোঝার চেষ্টা করেছ কয়াক্ত নামাজ পড়েছ আজ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের কয়েকটি হাদিস মুখস্থ করতে পেরেছ হে যুবক এভাবেই নিজের এক একটি দিনের হিসাব মিলিয়ে দেখো তুমি কোন পথে চলছ কাদের মত পথে আচ্ছন্ন হয়ে আছো সতর্ক হও আবারও বলছি সতর্ক হও ও তার দোসররা গুণাহের জাল বিছিয়ে তোমাদেরকে ভুলিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে ওরা প্রতিনিয়ত তোমাদেরকে জাহান নামের দিকেই হাত দিয়ে ডাকছে সতর্ক হও যুবক সতর্ক হও ওর আনসুন্নাকে আঁকড়ে ধরো